আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমার প্রোগ্রাম বা জালসা বা মাহফিল যেটাই বলা হোক না কেন বাংলাদেশে কোন সময় হয়তো বলা যায় এটাই প্রথম এইভাবে আনুষ্ঠানিকভাবে কোন প্রোগ্রামে অংশগ্রহণ করা এটাই প্রথম মদিনায় থাকা অবস্থায় মাঝে মধ্যে তিন চার মাস পরে জেদ্দায় কিছু আলোচনা করা হতো আর ছুটিতে দেশে আসলে একটা জুমার দেওয়া হতো সেইভাবে কোনো প্রথমে আমি একটা সংশোধনী দিয়ে নি যে আবদুল্লা বিন আবদুল আজাক মাদানী এই মাদানি লাগাতে হবে না শুধু আবদুল্লা বিন আবদুল আজাক আমি জানতাম না যে লাগানো হয়েছে লাগানো ঠিক না এটা না ছরাই থাকে যেহেতু না যে আমার নামে শেষে সে মাদানি ব্যবহার করব। শুধু আবদুল্লাহ এটা আমার অনুরোধ থাকবে আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা বলা যায় দুই ধরনের আলোচনা হবে প্রথম একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা হবে তারপরে কিছু জরুরি কথা হবে আপনাদের সাথে ইনশাল নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা হচ্ছে আলোচনার বিষয়ের নাম ইমান ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস যাকে আমরা বলি আকিল পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা যত টাকা যত অর্থ একটা দেশ দখল করতে ব্যয় করে তার চাইতে হাজার হাজার গুণ বেশি পরিশ্রম করে মুসলমানদের বিশ্বাসকে পরিবর্তন করার জন্য পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে চিন্তা ও বিশ্বাসের যুদ্ধ এই যুদ্ধে মুসলিম সমাজ পরাজিত ইহুদি খ্রিস্টানরা এবং আপনার বোনের গা থেকে বোরখাটা জোর করে তুলে নিবে তারা এটা চায় না তা চায় আপনার মা এবং বোনের মাথায় এমন চিন্তা প্রবেশ করাতে এমন বিশ্বাস প্রবেশ করাতে যেন সে স্বেচ্ছায় বোরখা তুলে ফেলে দেয় আমলে তার এবং তার অনুসারীরা দাড়ি রাখার জন্য জমিদারদের নিকটে কর দিত তো ইহুদি খ্রিস্টানরা চায় না যে মুসলমানেরা নিকট থেকে জোর করে তাদের হোক তার চাই এমন বিশ্বাস মুসলমানের মাথায় ঢুকিয়ে দাও যেন সে স্বেচ্ছায় আসলে বিশ্বনাথকে অপমান করে এর নাম হচ্ছে চিন্তার যুদ্ধ এই জন্য ইসলামের ভিত্তিও হচ্ছে ইমামের উপর একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারে না সন্দেহ থাকে বিন্দু মাত্র যদি দ্বিধা থাকে তার অন্তরে এই ছয়টা বিষয়ের প্রতি তাহলে সে মুসলমান নয় সে কাপের এতে বিন্দু মাত্র সন্দেহ নাই তার জানা যা পড়া হবে না তার মাটি মুসলমানের গরুস্থানে একজন বলেন তো এক নম্বর হচ্ছে আল্লাহ শুভান আরাম করতে বিশ্বাস স্থাপন করা দুই নম্বর হচ্ছে ফেরিস্তা মন্ডলীর প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ আলার প্রেরিত রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ গ্রন্থগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা ভাগ্যের ভালো মন্দির প্রতি বিশ্বাস স্থাপন করা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা এই প্রত্যেকটা ছয়টার উপর দেড় দুই ঘন্টা এক একটার উপর দেড় দুই ঘন্টা তিন ঘন্টা করে আলোচনা পেশ করা বিশ্বাস স্থাপন করা পৃথিবীতে প্রায় সকল ধর্মের মানুষ হিন্দু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবাই একজন সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করে একমাত্র নাস্তিকরা ছাড়া আল্লাহ সুবাহান অস্তিত্বে বিশ্বাসের জন্য যে প্রমাণ লাগবে সেই প্রমাণ হচ্ছেন আপনি সেই প্রমাণকে আমার প্রশ্নের উত্তর দেন আল্লাহ সুবাহ আছেন এর দলিল কে এর দলিল হচ্ছেন আপনারা এইটা আপনাকে চিন্তা করতে হবে যে আপনি দলিল যে আল্লাহ সুবাহান আছেন আপনার অস্তিত্বই দলিল जा आ आपना आपना आपना चला, फिरा, बोटी। जो, पेटे जो क्यों खबर दवार तक नये मास दुनिया जो खबर ग्रहण शक्ति দুনিয়ার কোন শক্তি আপনাকে কিছু খাওয়াতে পারতো না তখন মায়ের বুকে আপনার নিজেকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার অস্তিত্বই হচ্ছে আল্লাহ সুহান অস্তিত্বের প্রমাণ আল্লাহ সুহান বিশ্বাসের দ্বিতীয় প্রকার হচ্ছে Allah subhanahu ta ekok, bang, lo, wa ta'ala ke echo ke Rab berang putih palo ke cebe menjawab Rab malay Allah subhanahu wa ta ta'ala rizik datak সকল রাজার রাজা সকল বিচারকের বিচারক একমাত্র হচ্ছেন আল্লাহ সুফানি তিনি সকল কিছুর উপর ক্ষমতা ছাড়া অধিকাংশ মানুষ এমনকি মক্কার মুশ্রিক কাঠের বিশ্বাস রাখত যা আল্লাহ সুলানা আছেন এবং আল্লাহ সুলানা সব করতে পারেন সম্মানিত উপস্থিতি সারা পৃথিবীর সকল সমস্যা এই জায়গায় সারা পৃথিবীর সকল সমস্যা এই জায়গায় রাসুল্লাহ দাদা আব্দালে কারা ঘরের রক্ষক ছিলেন আবু জেহেলের সাথে আল্লাহ রাসুলের পার্থক্য কোথায় আবু জেহেল ও আল্লাহকে এক বলে মানে আবু জেহেল ও আল্লাহকে রব বলে মানে আর আব্দুল মুক্তারে আল্লাহকে রব বলে মানতেন তাহলে রাসুল সাল্লাই তাদের গন্ডগোল কোথায় গণ্ডগোল ওইখানি যে তারা আল্লাহ করারিজদা দেওয়ার প্রয়োজন হয়েছে তখন সিজদা দিয়েছে শরণের মাজারে গিয়ে যখন কিছু চাওয়ার প্রয়োজন হয়েছে তখন চেয়েছে শাহজালালের মাজারে গিয়ে এই সমস্যাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আজ কেউ অধিকাংশ মানুষ শুধু এই কারণে আল্লাহ সুবহান তারা কি এমন কিছুর সাথে আমাকে শরীর করে যা কিছুই সৃষ্টি করতে পারে না বরং তারাই সৃষ্টি হীব এই কথাটা ওজন কোটি কোটি মন আল্লাহ সুবাহ বলছেন যে তুমি যে কবরী করছো তাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি যে মূর্তিগুলো তুমি যে মাজার বানিয়ে শ্রেষ্ঠ করতেছ তাদেরকে কে সৃষ্টি করেছে প্রথমত তারা আল্লাহ সৃষ্টি দ্বিতীয়ত তাদের বিন্দু মাত্র ক্ষমতা নাই যে তারা অন্য কাউকে সৃষ্টি করবে। ইব্রাহিম শুনতেও পায় না যা কিছু দেখতেও পায় না তাহলে আপনি এমন কিছুর কিভাবে ইবাদত করেন যা কিছু শুনতেও পায় না যা কিছু দেখতেও পায় না ইব্রাহিম আলহিসাম তার পিতাকে বলতে হে আমার বক্স শিখ করিব না কেননা শিখ হচ্ছে আসমারের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় অত্যাচার অত্যাচার বললেন অত্যাচার অনেক কি বলে একজন আরজনের উপর অত্যাচার করে তার জমি কেড়ে নিল তার মহা অত্যাচার হচ্ছে শিল্প কিভাবে আপনি আপনার স্ত্রীকে বিদেশ থেকে মাথার ঘাম পায়ে টাকা পয়সা পাঠান আপনি আপনার স্ত্রীকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অন্য আপনার স্ত্রী যদি আপনাকে সেরে অন্য কার অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এটাকে অত্যাচার নয় অবশ্যই যে আল্লাহর আসমারের নিচে আপনি বসবাস করেন যে আল্লাহর জমিনের উপর আপনি চলেন যে আল্লাহর হাওয়া বাতাস অক্সিজেন ছাড়া আল্লাহ করেন্লাহার এবার অন্য অত্যাচার হতে পারে জীব হয়ে আপনি স্রষ্টার উপর অত্যাচার করতেছেন জীব হয়ে নগন্য জীব হয়ে স্রষ্টার উপর অত্যাচার করতেছেন এর চেয়ে বড় অত্যাচার হতে এই জন্য অন্যায়ত্যাচার সম্মানিত চতুর্থ অংশ হচ্ছে আল ইমান এবং গুণাবলীর উপর বিশ্বাস স্থাপন করা এই তিনটার আলোচনা আমি সংক্ষিপ্ত করলাম এই জন্য আপনাদের এটার আলোচনা একটু লম্বা হবে কেননা এটার আলোচনা সাধারণত বাংলাদেশে হয় না বললেই চলে আল্লাহ সুহান এবং বুড়া উপর বিশ্বাস স্থাপন করা সাত হাজার পাঁচশো বত্রিশ নম্বর ব্যক্তি পাচ অর্থ সালাতের পরে আয়াতুল কুর্সি পাঠ করবে সে জাননাতে পারবে না একমাত্র তার মৃত্যু ব্যথিত আয়াতুল কুর্সি যদি সালাতের পরে নিয়মিত করে তাহলে সে জাননাতে চলেই গেছে যায়নি কেন এখনো মরেনি তাই এত বড় এ বাত এত এত বড় শুধু একটা আয়াতের জন্য কোনদিন কি কল্পনা করেছেন আয়াতের মধ্যে কি আছে কি আছে আয়াতের মধ্যে তাহলে সে জান্নতে চলে যাবে শুধু মরেনি এই জন্য যায়নি এই আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ থেকে শুরু করে শেষ পর্যন্ত কিছুই নাই জান্নাত জাহান নামের কথা নাই কথা নাই মৃত্যুর কথা নাই হারাম হারামের কথা নাই শুধুই একমাত্র আল্লাহ তার প্রতি নাই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তাকে ঘুম ধরে না তাকে ক্লান্তি আসে না এইভাবে আল্লাহান নাম এবং তার গুণাবলী আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর নাম আর আল্লাহর যদি তিনবার সুরায় পাঠ করে তাহলে সে যেন সম্পূর্ণ তোরণ একবার পাঠ করলো সুরায় এসলাসের মধ্যে এমন কি আছে যে এক সুরাস তিনবার পাঠ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সবচেয়ে মহান গ্রন্থ সর্ববিশুদ্ধ গ্রন্থ যার প্রত্যেক আয়াতে দর্শনে কি সে একটা গ্রন্থ একটা ছোট্ট পাঠ করলে পুরো গ্রন্থ পড়ার সমানি হবে এমন কি আছে এই সুরাই কিছু নয় জান্নাত জাহান্নামের কথা নাই কেয়ামতের কথা নাই হারাল হারামের কথা নাই গুনহের কথা নাই একমাত্র শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুল তারা পরিচয় ছিল আল্লাহ কিনা চেক করা যাবে ফেরাউনের কি বা আছে বা আছে তাহলে সে আল্লাহ না কারণ আল্লাহ সাল্লাহ বাড়ে না এই আয়তের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর ঘুনাবী আছে আল্লাহর পরিচয় আছে যা নামের দিন শুরু করলে পৃথিবী আসমান এবং জমিনের কেউ আমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে এইটা যদি কেউ সকালে তিনবার বলে সন্ধ্যা পর্যন্ত সে হেফাজতে থাকবে কেউ যদি সন্ধ্যা এই হাদিসের বর্ণনাকারী একজন রাবি তিনি তার ছাত্রকে বলতেছেন তিনি একদিন হঠাৎ প্যারালাইজড রোগে আক্রান্ত হন ঘটনা বিশুদ্ধ তিনি তার ছাত্রকে বলতেছেন এই হাদিসের রাবি যে তুমি তো জানো যে প্রতিদিন সকালে তিনবার এই দোয়া পাঠ করি এবং প্রতিদিন এই দোয়া পাঠ করি তারপরেও কেন আমি প্যারালাইজড রোগে তখন ছাত্র বলতেছে হ্যাঁ কারণ কি তখন শিক্ষক বলতেছে যেইদিন আমি প্যারালাইজড রোগে আক্রান্ত হয়েছিলাম সেই দিন আমি এই দোয়া করি তো আমার বড় উদ্দেশ্য এই ঘটনা নয় আমার বড় উদ্দেশ্য হচ্ছে এই দোয়ার মধ্যে কিছুই না। যার নামে দিন শুরু করলে পৃথিবীর কেক করতে হবে তাহলে আল্লাহর নাম কত মহান আল্লাহর গুণাবলী কত মহান আপনি সুরাই ফজিলতকে সামনে রাখেন আপনি নিরানব্বই টা নাম রয়েছে যে ব্যক্তি নিরানব্বই টা নাম মুখস্থ করে মিললাত এই আশা মুখস্ত করে নেওয়ার মান কি থেকে শুরু করে আরো যারা মহাদেশ ব্যাখ্যা করেছেন তারা বলেছেন তিনটা আল্লাহ সুলানব্বইটা নাম মুখস্থ করার ব্যাখ্যা হচ্ছে সত্যিকার এই নামগুলো আল্লা সুলহানা নিরানব্বইটা নাম সত্যিকারী মাথায় মুখস্থ থাকতে হবে এক দই এই নামের অর্থগুলো অনুধাবন করতে হবে কিভাবে অনুধাবন করবেন আপনি আমি এখানে আল্লাহ সুলহান নামের অনুধাবন ব্যাখ্যায় আর একটু লম্বা করবো এই জন্য যে এখানে আয়াতের শুরুতে বলা হয়েছে সুন্দর নাম তোমরা আল্লাহ সুলহান সেই নাম দিয়ে ডাক এই আয়াত আল্লাহ সুলহান সুন্দর হোসনা শব্দের অর্থ সুন্দর নয় হুসনা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে সুন্দর হোসনা শব্দের অর্থ কি সবচেয়ে সুন্দর তো আল্লাহ সুখানা সবচেয়ে সুন্দর না আছে ওই যে আল্লাহর নাম মুখস্থ করতে হবে ওটার ব্যাখ্যায় আমি আছি তো আল্লাহ সুলহানার নাম এক মুখস্ত করতে হবে দু অনুধাবন করতে হবে তো অনুধাবন করতে হলে আপনাকে আগে জানতে হবে যে আল্লাহ সুলহানার নাম হচ্ছে আসমায় এবং জমিনের আসমলের উপরে সবচেয়ে সুন্দর নাম কিভাবে সুন্দর নাম আপনাদের এই গ্রামে অনেক মানুষের নাম আছে হাসান হাসান শব্দের অর্থ হচ্ছে সুন্দর আপনাদের এই গ্রামে অনেক মানুষের নাম আছে আফজাল আফজাল শব্দের অর্থ হচ্ছে সর্বোত্তম তো সে আফজাল যে সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হতে পারে না এর কি কোনো গ্যারান্টি আছে কোন গ্যারান্টি নাই তো মানুষের নামের সাথে ওই নামের যে অর্থ আছে তার মধ্যে মিল থাকা জরুরি নয় আল্লাহর গোলামি করবে তা জরুরি নয় কিন্তু আল্লাহ হাসিনার প্রত্যেক যে নাম আছে ওই নামের যে অর্থ আছে তা সবচেয়ে সুন্দরভাবে এবং সবচেয়ে বাস্তব ও আল্লাহ ভাবে আল্লাহ সুলানার মধ্যে আছে এটার উদাহরণ না দিলে আপনি আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্র থেকে অথবা মানুষকে করেছি এবং বাসির স্বামীর মানে যে দেখে বাসির মানে যে শুনে বাসি মানে যে দেখে তো আল্লাহ সুখ হচ্ছে কোরআনে বহু জায়গায় আল্লাহ সুবাহ বলেছেন আল্লাহ সামি ওরম বাসিদ আর এখানে মানুষের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন যে মানুষ স্বামী রহমাসিদ তো মানুষও দেখে শুনে ডিগ্রির অধিকারী হয় তাহলে আল্লাহ সুল্হান জ্ঞান আল্লাহ সুলহান সোনা আল্লাহ সুলহান দেখা আর আমার আপনার জ্ঞান আমার আপনার সোনা আমার আপনার দেখার মধ্যে পার্থক্য কি আমার আপনার জ্ঞানের মধ্যে আর আল্লাহ সুলহানার জ্ঞানের মধ্যে এক নাম্বার পার্থক্য হচ্ছে আমি এবং আমি যত বড় পন্ডিত হই না কেন যত বড় জ্ঞানী হই না কেন আমরা ভুলে যাই এক বছর আগে একটা হাসিল করলে দশ বছর পরে সেটা ভুলে যাই আল্লাহ আমি এবং আপনি একসময় যাহাই ছিলাম এখানে অনেক ছোট বাচ্চা বসে আছে তারা কিছু জানে না আস্তে আস্তে পরিশ্রম করে পড়ে পড়ে পড়ে পড়ে একসময় সে কি হয়েছে জ্ঞানই হয়েছে আর আল্লাহান থেকে তিনি কোন আপনি জ্ঞানী কিন্তু আমি এবং আপনি সকল কিছুর জ্ঞান না আল্লাহ সুলান্তুমাট নাম্বার বলছেন কোটি কোটি লক্ষ লক্ষ গুলি কনা বালিকনা যা কিছু আছে সকল কিছুর জ্ঞান আল্লাহ সুহান আল্লাহ সানার জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞান হচ্ছে আদম থেকে নিয়ে কিয়ামক পর্যন্ত যত মানুষ আসবে আইনস্টাইন বলেন ইমাম বুসারি বলেন আহমাদ বিন হাম্বাল বলেন আর যেই বলেন না কেন সকলের জ্ঞান একত্রিত করার পরও আল্লাহ সুহানার জ্ঞানের সাথে তুলনা দিলে সমুদ্রে কোনো সই ডুবিয়ে সেই সই উত্তোলন করলে ওই সইয়ের সাথে লেগে থাকা পানি হচ্ছে মানুষের জ্ঞান আর ওই সাগরের সঙ্গে বেশি হচ্ছে আল্লাহ সুল হানার জ্ঞান আল্লাহ সুলান জ্ঞানের কোনো পরিমাপ নাই আল্লাহ মহানা যারা দেখে আমিও দেখি এখন যদি লাইট বন্ধ করে দেওয়া হয় আমি আপনি দেখতে পাবো এবং আমি আপনি শেষ আমাদের একটা কি আছে সীমা আছে একটা জিনিস মানুষের বিবেকেরও সীমা আছে এই কথাটা পরে কাজে রাখবে কিভাবে কাজে রাখবে যখন আল্লাহ সিফাতের কথাগুলো আসবে যে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে তখন একদল বলবে যে আল্লাহর হাত এবং আল্লাহর পা কেন আপনার বিবেকের সীমা আছে এটা বোঝার ক্ষমতা আপনার কি আপনার দৃষ্টি শক্তির সীমা আছে আপনার শ্রমণ শক্তির সীমা আছে সারা পৃথিবীতে যত কথা হচ্ছে আপনি শুনতে পান না এখনই যদি আমি কানে কানে কথা বলি আপনি শুনতে পাবেন না এই মাইক ব্যবহার না করলে যারা শেষে আছে তারা আমার কথা শুনতে পাবে না কিন্তু আপনি বুঝতে চান না তাই অস্বীকার করে সম্মানিত পরিস্থিতি আল্লাহ দেখেন আমরাও দেখি আল্লাহর সময় আমরাও শুনি তো সারা সুখানীতে ছয়শ কোটি মানুষ একসাথে যা কিছু করছে যা কিছু বলতেছে অন্ধকার ঘরে যা কিছু করতেছে অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো ফিপরা যে চলতেছে সকল কিছু আল্লাহ একসাথে জ্ঞান রাখেন জানেন দেখতে পান আমরা আজকে এখানে কথা বলতেছি এটা আল্লাহ দেখতে পাচ্ছেন এবং তিনি শুনতেছেন এরকম সারা পৃথিবীতে যে যা বটেছে বল করতেছে তা আল্লাহ দেখেন এবং শোনেন এটাই হচ্ছে আল্লাহর দেখা আল্লাহর শোনা আল্লাহর জ্ঞান মানুষের জ্ঞানের মধ্যে পার্থক্য আরিম আল্লাহ দয়ালু আপনি বলতেন আমি তো মানুষের উপর দয়া করি দানের হাতে পাই তিনি দয়া করে তো মানুষকে দান করতেন তাহলে আল্লাহ দয়ার মানুষের দয়ার মধ্যে পার্থক্য কি এটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে উদাহরণ দিয়ে যে আল্লাহর যে নাম রয়েছে আল্লাহর যে গুণ রয়েছে এগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মহান নাম গুণ কান্দাকাটি করে যে ভাই আমার টাকা হারিয়ে গেছে আমাকে কিছু টাকা দেন তখন আমার অন্তরে দয়া সৃষ্টি হয় একদিনের জন্য হতে পারে যখন দশ বার আসবে পঞ্চাশ বার আসবে তখন দয়ার বাঘ ভেঙে যাবে আপনি রাগ করবেন বাড়ি থেকে তাড়িয়ে দিবেন এটা হচ্ছে মানুষের দয়া আল্লাহ সহা হচ্ছে আল্লাহ রাগ করেন কি চিনেছে এমন দয়া যেখানে না চাইলে তিনি রাগ করেন আর মানুষের কাছে চাওয়া করে দয়া সৃষ্টি হয় তারপরে পাওয়া যাবে কিনা সন্দে আছে পাওয়া গেলেও একবার দিতে পারে বারবার দিবে কিনা তাতেও সন্দেহ আছে আর আল্লাহ দয়া এমন দয়া যেখানে আছে যারা চাকরির জন্য আল্লাহর দরবার একবার হাত না উঠিয়ে টেবিলের নিচ দিয়ে মানুষকে ঘুষ দিয়েছে আল্লাহর ওপর বিশ্বাস নাই আল্লাহ কি তা জানে না আল্লা সুলান দরবারে একবার হাত তোলার ভাগ্য হয় না মানুষের দরবারে হাত পেতে বেড়ায় এর চাইতে বড় হতভাকা এর চাইতে বড় হতভাগ্য মুসলমান আর কেউ হতে পারে না যেন রাখুন আসমানের নিচে পৃথিবীর জমিরের উপরে আপনার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার সবচেয়ে বেশি যিনি আপনার কল্যাণ কামনা করেন তিনি আপনার সৃষ্টিকর্তা প্রতিপালক মহান আল্লাহ সন এই এইজন্য যে কোনো বিপদে যে কোনো আপদে সবার আগে আল্লাহর দরবারে ফিরে যান আল্লাহর বিপটে যান সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ সাহানার গুণাবলী নিয়ে আলোচনা করছিলাম যে ব্যক্তি এই নিরানব্বইটা নাম মুখস্থ করবে এক এই নিরানব্বইটা নাম মুখস্থ করতে হবে দুই এগুলো অনুধাবন করতে হবে এই যে আমি যেমন ব্যাখ্যা দিলাম এর উপর আলাদা দাস হওয়া লাগবে শুধু আল্লাহর নামের অর্থ এবং ব্যাখ্যা শুধু আল্লাহ যে নিরানব্বইটা নাম পাওয়া যায় সরাসরি কোন সেই হাতিসে পাওয়া যায় না বিভিন্ন হাতিসে এবং কোরআনে বিভিন্ন করে অনেক মহাদেশ জমা করেছেন সেগুলোর নাম এবং সেগুলোর ব্যাখ্যা আলাদা দ্বারা হতে হবে এবং আল্লাহর আরো যেগুলো গুণাবলী আছে সেগুলোর আলাদা দাঁড়তে হবে এখানে সময় নাই তো ওই জিনিসগুলো আপনাকে অনুধাবন করতে হবে ঠিক অনুধাবন করার পর আল্লাহর নামের উপর এবাদত করতে হবে আল্লাহর নামের উপর কিভাবে এবাদত হয় যখন ক্ষমার দরকার তখন আল্লাহকে বলেন আমাকে ক্ষমা করেন যখন বিপদে আছেন উদ্ধারের দরকার তখন বলেন হে উদ্ধারকারী বিপদ থেকে আমাকে বিপদ থেকে উদ্ধার করেনাকে রাখেন আপনি পি আব্দুল কাদের জেলানের নাম রেখেছেন গাউসুল আজ বিপদে উদ্ধারকারী শিল্প হবে একমাত্র বিপদ থেকে উদ্ধারকারী হচ্ছে দুই নাম্বার আল্লাহ সুলফান নামের উপর কিভাবে যখনই কোন কাজ করতে যাবেন তখনই যেন আল্লাহর নামে অর্থগুলো আপনার মাথায় ভাসে যখন আপনি ফলে কারোর সাথে আমি যে কথা বলছি কথা আল্লাহ শুনতে পাচ্ছেন যখন আপনি অন্ধকার ঘরে কোনো গোড়াকে লিপ্ত হবেন তখন যেন আপনার মাথায় ভাসে ইন্দ আল্লাহ আমি যা করছি আল্লাহ সেটা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এবং সে কাছ থেকে ফিরে আসবেন এর নাম হচ্ছে আল্লাহর নামের উপর ইবাদত করা আল্লাহর নাম নিয়ে ডাকা এবং আল্লাহর নাম নিজে আমল করা এটা হচ্ছে আল্লাহ ভানহ তারা নামের উপর ইবাদত করা সম্মানিত উপস্থিতি गुरुत्व महान य्याद सुबहान नाम एवं गुणावल जरूरी अंश हे एक दल बिल फिर आल्ला नाम गुणावी के विकृत कर সাত আসমন থেকে নিচের আসমনে নেমে আসেন তারা বলে না আল্লাহ সুলহান রহমত নেমে আসে আল্লাহ সুলহান আসেন না আল্লাহ সুলহানা জাহান্নে পা দিবেন তখন জাহান্ন যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে তারা এগুলো তাবিল করে ভুল অর্থ করে ভুল ব্যাখ্যা করে এই ফেরকার নাম হচ্ছে এই ফেরকাগুলোর জন্ম তার আগে এই ফেরকাগুলোর কোনো অস্তিত্ব ছিল না সকল সালাহ সালেহীন একমত যে যেভাবে যেখানে আল্লাহ সুলহান নাম এবং গুণবলীর বিষয়ে যা যেখানে যেভাবে এসেছে সেইভাবে আমাকে এবং আপনাকে মানতে হবে এখানে আরো একটা কথা জরুরি আপনাকে জেনে রাখতে হবে যে আল্লাহ মহান হতালার নাম রাখার অধিকার দুনিয়াতে কারো নাই যে নাম আপনি কোরআানে যে নাম আপনি আপনার রাসুল মোহাম্মদ শিখিয়েছেন সেই নাম দিয়ে আমি আপনাকে ডাকতেছি হাদিস প্রমাণ করে যে আল্লাহ নাম তোমরা আমার নাম দিয়ে ধরে রাখো ওখানে যারা আল্লাহর নামে হাত ধরে তোমরা তাদেরকে ছেড়ে দাও এবং আপনার শাস্তি হবে ভয়াবহান যে নাম আছে এই নাম আপনি পৃথিবীর অন্য কাউকে নাম দিতে পারবেন না আল্লাহ সুল্হান মালিকুল রাজাদের রাজা বাদশাহ বাদশাহ তো আপনি শাহেন শাহ কাউকে লকদ দিতে একমাত্র গাওয়া আল্লাহ সুবাহ আপনি পীর আব্দুল কাদের জেলামকে গাউসুল আজম বলতে পারবেন না তো এই তিন ভাবে মানুষ আল্লাহ সুবহান নামে এলহা করে এক আল্লাহ সুলফানি আল্লাহকে ভগবান বলে ডাকে আল্লাহকে কৃষ্ণ বলে তার জন্য রাখেনি সেই নামের অত্যাচার করলো এলে হাত করল। দুই জেনাম আল্লাহ নিজের জন্য রেখেছেন সেই নাম মানুষের জন্য রাখে সেটাও সে আল্লাহ সুলহানার প্রতি এল হাত করলো তিন আল্লাহ সুহানার যে সেফা যে গুণাগুণি পবিত্র কোরআন এবং হাতিষে এসেছে সেগুলোর ভুল ব্যাখ্যা করে স্বয়ং আবু হানিকা রাসিমাহুল্লাহ তারা ওইবর গ্রন্থের মধ্যে বলতেছেন আল্লাহ সুখান তার হাত কেমন তা আমি জানি না আমি আবু হানিকা বলতেছি সেটুল আকবর খুলে দেখেন রাশিমাহুল্লাহ কেউ যদি বলে যে আল্লাহ সুলানার হাতের অর্থ হচ্ছে তার সত্যি তাহলে তাহলে সে যারা আল্লাহ সুমাহ তালেফাত গুনকে বাতিল বলে গণ্য করবো আজকে আমিন বললে হানাকি হওয়া যায় না আবু হানি ফরাহি মোল্লা যে আঁকিদা পোষণ করতেন আপনাকে আগে সে পোষণ করতে হবে তাহলে আপনি হানাকি হবেন তাহলে আপনার এই দাবি হওয়া ভিত এই দাবিদার ভিত্রে আপনি ভিত্তুক কেমনি আপনি হানাফি হন অথচ আবু না। আল্লাহ করতেন আরো সে সমুন্নত আর আপনি কোন সাহসে বললেন সুলানা সর্বত্র বিরাজমান আবু হানিফ আকিদা পোষণ করতেন্লাহান আরো সে সমুন্নত তাহলে আপনি কেমন হানাফি হন কিন্তু মাতুরি কি আপনি তো হিন্দুদের বিশ্বাস করছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ এর চাইতে সহজে বোঝার মতো দলিল পৃথিবীতে আর হবে না রাসুল সাল্লিবাসাল্লাম মেয়েরাজের রাত্রিতে কোথায় গেছিলেন সাত আসমানে গেছিলেন এটা তো বিশ্বাস করে একজন হানাতুন বিশ্বাস করে তারা সর্বত্র বিরাজমান কেউ যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান তাহলে তাকে মেরাজের ঘটনা অস্বীকার করতে হবে সম্মানিত উপস্থিতি ইবনুল তাই রহম্লা বলেছেন এমন উঁচা বিল্ডিং বানাও যে উঁচা বিল্ডিং আস মানে ঢেকে যাবে আর আমি আস মানে গিয়ে দেখবো যে মুসার রে না তার মানে অস্বীকার করতো যে মুসার রে এই জন্য সে বিল্ডিং বানিয়ে উপরে গিয়ে দেখতে চায় যে রব আছে কিনা তো যারা অস্বীকার করে জান্ ধানা তলা উপরে নাই তারা ফেরাও নিয়ে আকিদে বিশ্বাসী কে বলেছে ইবনুল কাই মাটিতে ঢুসিয়ে দিবেন না আসমানে যারা আছে আল্লাহন রাসুল হল বলছেন আমার আমা জমিন বাসীর উপর দয়া করো যে আসমানে আছে তিনি তোমাদের উপর আসমাই কে আছে তাই নয় বি যখন রাসুল হালবা তো আমি তো আমার দাওয়াত আমার তাবলিক আমার রেসালাদ তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি তখন সবাই বললো হ্যাঁ আপনি আপনার দাওয়াত এবং রেসালাত পৌঁছে দিয়েছেন তখন তিনি এই এই আঙ্গুলি দিয়ে সাহায্যের দিকে ইশারা করে বললেন আল্লাহ আল্লাহ আহম্মা সাদ হ্যাঁ আল্লাহ তুমি সাক্ষ্য থাকো হ্যাঁ আল্লাহ তুমি সাক্ষী থাকো হ্যা তুমি সাক্ষী থাকো যে আমি আমার রেসারাতের দায়িত্ব আমি আমার তাবলিগের দায়িত্ব সম্পূর্ণ ভাবে মানুষের নিকটে পৌঁছে দিয়েছি এত হাদিসকে আপনি কিভাবে অস্বীকার করবেন আপনি অস্বীকার করবেন সম্মানিত আল্লাহ সুলের গুণাবলীগুলোকে অস্বীকার করা হচ্ছে এলহা এলহাদের অন্তর্ভুক্ত আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ সহ আমাদেরকে তৌফিদান করুক আল্লাহ মাম এবার দ্বিতীয় আলোচনা আমি মোটামুটি আল্লাহ সুহানহতালার উপর বিশ্বাসের আলোচনা শেষ করলাম যে অংশটা বাকি থাকতেছে সেটা হচ্ছে যে আল্লাহ নিরানব্বই টা নামের অর্থ এবং ব্যাখ্যা এবং আল্লাহর আল্লাহ ইনশা আল্লাহ তারপরে দ্বিতীয় আলোচনা হচ্ছে এটা দিয়ে আমাদের আলোচনা শেষের দিকে নিয়ে যাবো ইনশা আল ইমা বিমালা ইতাদিল্লা আল্লাহ মন্ডলের উপর বিশ্বাস আজকে অধিকাংশ মানুষ শুধু মুখে বলে যে ত্রেস্তা আছে অন্তর বিশ্বাস ফেরা আছে এই জন্য তার উপর সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ সুহানার ফেরস্তার মূল্য এক আল্লাহ সুবাহ একটা সৃষ্টি জীব হচ্ছে ফেরিস্তা দুই ফেরেস্তা পুরুষ নয় নারীও আল্লাহ সুলানের এমন এক সৃষ্টিজীব যারা নারীও নয় যারা পুরুষও নয় সমনের উপস্থিতি ফ্রেস্তারা লাই তরুণ শ্রবণ ফেরেজ তারা খায় না পানও করে না ফেরেজ তাদের কোন পায়খানা ভয়ে সর্বদা ভীত থাকে বলছেন আরো বলেছেন আল্লা কেননা অবাধ্য হওয়ার বিষয় নাই আপনি প্রশ্ন করবেন যেহেতু ফেরেস্তারা গুনা করে না তাহলে ফেরেস্তারাই সর্বশ্রেষ্ঠ জাতি হবে মানুষ কিভাবে সর্বশ্রেষ্ঠ জাতি হলো। মানুষ এই জন্য আশ্বাসন বাস দোকার মানুষের অন্তরে ভালো চিন্তাও আসে ফের বিষয়ে রাসুল সাল আলু বলতেছেন যে আসমানে এমন কোনো জায়গা খালি নাই অথবা একজন ফ্রেস্তা সালা করতেছে পুরো আসমানে এমন কোন জায়গা খালি নাই যেখানে একজন ফ্রেস্তা কি অবস্থা নাই সিজদারত অবস্থায় নাই অথবা আল্লাহ ইবাদতরত অবস্থায় নাই শুধু তাই নয় রাসুল সাল্লা আলী বলতেছেন শপথ করেছে প্রত্যেক দিন সত্তর হাজার ফ্রেস্তা প্রবেশ করে আর যে ফ্রেস্তা প্রথম দিন প্রবেশ করেছে ফ্রেস্তা সৃষ্টির প্রথম দিন সেই ফ্রেস্তা শেষ দিন আসার আগে আর কোনো দিন ওই প্রবেশ করার সুযোগ পাবে না তাহলে আমরা কত ফ্রেস্তা আছে প্রত্যেক দিন সত্তর হাজার ফ্রেস্তা বাইতুল মাহমু সালাত করে প্রথম দিন যে ফ্রেস্তা সালাত করেছে যে সত্তর হাজার তারা আর পরে আর কোনোদিন সেখানে ফিরে আসার সুযোগ পাবে না রাসুল সালা তোমরা কি জানো বাইতুল মাহমুদ কোথায় আছে বাইতুল মাহমুড়কে যদি ফেলে দেওয়া হয় কাবা আসমান থেকে যদি বাইতুল মামরকে ফেলে দেওয়া হয় তাহলে বাইতুল মামর কামার উপরে এসে বলেছেন যে ফ্রেস্তাদের পাখা আছে রাসুল সাল্লাই আমি জিবরিল কে দেখেছি লাউচিতা জিবরিলের তখন ছয়শ পাখা ছিল খা ছিল ফেরেস তাদের পাখা আছে যখন আল্লাহ সুবাহ যখন আল্লাহ সুবাহ আসমানে কোনো নির্দেশ জারি করেন যখন আল্লাহ সুবাহ আসমানে কোন নির্দেশ জারি করেন তখন ফেরেজ পাখা তারা আল্লাহর নির্দেশের ভয় আল্লাহর নির্দেশের ভয়ে এইভাবে তারা পাখা মারতে থাকে যখন আল্লাহর নির্দেশ জারি শেষ হয় তখন এক ফেরস্তা আর এক ফেরেস্তাকে বলে মা দা না আমাদের প্রতিপালক কি রুকুম জারি করলেন আল্লা দেখেছি আল্লাহর ভয়ে ফ্রেস্তাদা হচ্ছে আল্লাহ জুন আল্লাহ কোরআন মাজিদ ফেরিস্তাদেরকে বলেছেন জুনৌদ আল্লাহর বাহিনী আল্লাহর বাহিনী হচ্ছে ফ্রেস্তা সারা পৃথিবী পরিচালনা করতেছে কারা কোথায় কি দেওয়া লাগবে কোথায় কার মৃত্যু নির্ধারণ করা লাগবে মালাতুল মতকে সেখানে পাঠিয়ে সকল কিছুর জন্য আল্লাহ ফেরেস্তা নিয়োজিত রেখেছেন আল্লাহ আলো বহন করার জন্য আল্লাহ ফের স্থান রেখেছেন রয়েছে যারা কোনো হিসাব নাই শেষ বলি রাসুল ওই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে ছবি আছে যে বাড়িতে কুকুর আছে তারা আপনার বাড়িতে যদি আপনার বাড়িতে ছবি মূর্তি থাকে সম্মানিত উপস্থিতি ফেরেস্তাদের আলোচনা আরো লম্বা করা যেত আমি এই মর্মে আজকে যে কয়টা বিষয়ের প্রতি ইমান আনয়ন না করলে আমি এবং আপনি কাফের হয়ে যাব। বিন্দুমাত্র সন্দেহ থাকলে আমি এবং আপনি কাপের হয়ে যাব সেই বিষয়ের দুটো বিষয়ের আলোচনা করলাম এক আল্লাহ সুলহান প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহর অস্তিত্বে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে পালন কর্তা হিসেবে বিশ্বাস করা তিন সকল এবাদত হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে সকল এবাদত না দিলে আপনি মুসির হবেন মান আশেরা কাবিল্লা যে ব্যক্তি আল্লাহর আল্লাহর সাথে শিল্প করবে তার জন্য জান্নাত হারা আল্লাহ সুলহান সকল ক্ষমা করতে রাজি আছে শিল্পের গুণাক্ষমা দেখা দায়া হেবানিয়া দাদাম যদি আসমান এবং জমিন ভর্তি পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হও আর এই পাপের মধ্যে যদি শীত না থাকে তার আমি তোমার সামনে উপস্থিত হব আসমান এবং জমিন ভর্তি ক্ষমা এই জন্য গুনা থেকে বেঁচে থাকবেন আল্লাহ নামী বা আল্লাহ আল্লাহ ভবিষ্যতে সুযোগ হলে বাকি যে চারটা বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের সেগুলোর উপর আলোচনা করব। এবার আপনাদের সাথে জরুরি কিছু কথা এই জরুরি কিছু কথা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা এতক্ষণ যা আলোচনা শুনলেন মুজাফর ভাইয়ের আলোচনা বলেন ডক্টর আউবর জাকারের আলোচনা বলেন সবাই একটা বিপ্লবের কথা বলতেছে যে বিভিন্ন জায়গা থেকে মানুষ গ্রহণ করতেছে হচ্ছে, এই যে একটা বিপ্লবের কথা বলতেছে এবং আমরাও দেখতেছি যে মানুষ বলতেছে যে ইউটিউবে আমি অমুকের বক্তব্য শুনে পরিবর্তন হয়েছে। আমি অমুক শাইখের বক্তব্য শুনে ফেসবুকে পরিবর্তন হয়েছে। আমি অমুক শাইখের বক্তব্য শুনে এইভাবে দাঁড়িয়ে রেখেছি আমি বলবো এটা বাংলাদেশে একটা বিপ্লব চলতেছে এই কথা ঠিক কিন্তু জেনে রাখবেন প্রত্যেক জোয়ারের ভাটা আছে প্রত্যেক জোয়ারের ভাটা আছে একদিন আসবে নিশ্চিত এক সময় যখন কেন আসবে রাসুল সৌ আলি সাল্লাম সাহাবিরা খোলাফায় রাশিদিন চল্লিশ বছর যাবৎ সারা পৃথিবীতে প্রতাপের সাথে শাসন করেছে করেনি সেটা সময় শেষ হয়ে গেছে ভাড়া এসেছে এখন মুসলমানদের কোনো অবস্থা একদিন ভাটা আসবে সেই ভাটা যেন ক্ষতিকর না হয় সেই ভাটা যেন দুঃখজনক না হয় তার প্রস্তুতি আমাকে এবং আপনাকে এখনই গ্রহণ করতে হবে সেই প্রস্তুতি কিভাবে গ্রহণ করবেন शुद्ध्यूबर वक्त शुद्ध रक्षा करतेमे रक्षा आज के जहेल वक्तारायलाब चलते सारा देश सहीदा बोलें बेजा बनें अज्ञ मूर्ख দুই দিন দুই শাহের বক্তব্য দিচ্ছে কথা এবং কাজের পূর্বে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে আগে জ্ঞান অর্জন করো তারপরে দাওয়াত দিতে আস তাবলিক জামাত দেখেননি তাবলিক জামাতে গণ্ডগোল মারামারি মুসলমান মুসলমান মুসলমানে মারামারি করতেছে সকলের ইল্লা মাসাল সকলেই হচ্ছে জেনারেল শিক্ষিত থেকে এসে জাহেল অজ্ঞমূর্খ তারাই তাবলিকের কাজ করে এক সময় রকম হয়ে গেছে এখন তারা গন্ডগোল মারামারি করতেছে যদি জ্ঞান না থাকে যদি বিদ্যা না থাকে আপনি কোন লাগবে জ্ঞান লাগবে এইজন্য বাংলাদেশের মাটিতে আমরা ঈশ্বা আল্লাহ জামিয়া সালাফিয়া যে সাত আট ফেব্রুয়ারি ডাঙ্গি পাড়ার প্রোগ্রাম এবং সাত আট মার্চ নারায়ণগঞ্জের প্রোগ্রাম আপনারা রাজশাহী প্রোগ্রামে যাবেন কি যাবেন না জানি না কিন্তু বাস নিয়ে গাড়ি নিয়ে সেখানে আপনারা উপস্থিত হবেন জ্ঞান হাসিলের জন্য এত বড় রামায়ণ মিলন মেলা বাংলাদেশের দ্বিতীয়টা হয় না বলে আমরা জানি তো ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়া থেকে আমরা এরকম একটা ঘোষণা আনব যেন সৌদি আরবের মতো বাংলাদেশের মাটিতে সৌদি আরবের মতো বাংলাদেশের মাটিতে সালাফি বিপ্লবের শুরু করা যায় এবং সেই বিপ্লবটা হবে শুধু ইউটিউবের বক্তব্য জান্ন জাহান্নাম বলেন কিদাও মাধ্যমে নয়। বরং সৌদি আরবে যেভাবে সালাফি বিপ্লবের শুরু হয়েছে এবং যেভাবে এখনো ধরে রাখা হয়েছে সেটার ভিত্তি হচ্ছে জ্ঞান সেই জ্ঞান কি দাওয়া আছেন প্রতিষ্ঠার মাধ্যমে বই পুস্তক পড়ানো আপনাদেরকে বই পুস্তক পড়তে হবে আপনাদেরকে কালে মলামার কাছে যেতে হবে জ্ঞান করতে হবে যদি শুরু হয় তাহলে এখন যে বিপ্লব শুরু হয়েছে এই বিপ্লবকে ধরে রাখা যাবে অন্যথায় এই বিপ্লবকে ধরে রাখা যাবে না অজ্ঞতা এবং জাহালতের কারণে খদের কারণে এই বিপ্লব এক সময় হারিয়ে যেতে পারে যদি আমি এবং আপনি জ্ঞানের দিকে ধাবিত না হয়। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা যারাই সহি তারা অবশ্যই দিকে মনোযোগ দিন এবং আমরাও জানি সালাফিয়ার পক্ষ থেকে এরকম একটা পরিকল্পনা নিচ্ছি ইনশাআল্লাহ সময় সুযোগ অনুযায়ী আমরা ঘোষণা দিব। আল্লাহ সুহান কবুল করুন আল্লাহ আমিন দ্বিতীয় জরুরি কথা আহলে হাদিসদের আজকে সবচেয়ে বড় সমস্যা ছালাফিদের আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরস্পর পরস্পরে কন্দল পরস্পর পরস্পরে দরাদলি রাসুল সাল্লাহ আলহুবাসাল্লামের যুগে আনসার এবং মহাজেররা বোখারের হাদিস এবং মহাজিরা পরস্পর লড়াই করার জন্য অবস্থা করতেছে তখন রাসুল সাল্লি বলছেন আনসার এবং মহাজিরা এই জাহিলিয়াতের দাওয়াত কিসের একে অপরের বিরুদ্ধে উদ্বুদ্ধ করার এই জাহিলিয়াতের দাওয়াতের কারণ কি এই এটা হচ্ছে জাহিলিয়াত অজ্ঞতা এবং মূর্খতা সম্মানিত উপস্থিতি আপনি জেনে রাখবেন যে আহলে হাতিস বা ফেরতায় না বা সালা যে একমাত্র দল জাননাতে প্রবেশ করবে ওই একমাত্র দল সম্পত্তি নয় ও নাজিয়া তার ব্যক্তিরও পৈতৃক সম্পত্তি নয় আমি আব্দুর ভাষায় বলতে চাই পৃথিবীতে যেখানে যারা আফ্রিকার জঙ্গলেও যদি কেউ পবিত্র কোরআন এবং সৈহাদিস মেনে চলে তাহলে সে ফেরকায় না জিয়ার অন্তর্ভুক্ত এই জন্য ফেরকায় নাজিয়া জিয়া কোনো দলেরও পৈতৃক সম্পত্তি নয় যে কোনো দল দাবি করবে যে আমার সংগঠনের ফেরকায় না নাজিয়া কোনো কিছুর পৈতৃক সম্পত্তি নয় পৃথিবীতে যেখানে যারা পবিত্র কোরআন এবং হাদিস মেনে চলতেছে একমাত্র তারাই ফেরকায় নাজিয়া সেটা দলও হতে পারে সেটা ব্যক্তিও হতে পারে যে যেখানে হোক না এটাকে আপনি কোনো কিছুর সাথে খাস করতে পারবেন না জিয়া কি এবং কেন সেটা আপনাদেরকে বুঝতে হবে সম্মানিত উপস্থিতি দ্বিতীয় কথা যে আজকে বাংলাদেশে তৃতীয় কথা আজকে বাংলাদেশে কত চ্যানেল চলতেছে আরো দুঃখজনক হচ্ছে যে সৌদি আফিদার দাবিদার কোন সংগঠন আজ পর্যন্ত পিস খোলার জন্য কোন দাবি এবং দাওয়া সরকারের কাছে পেশ করতে পারেনি এমন সংগঠনের উপরধিক ধিক এমন দলের ওপর এই পৃষ্টিবি হচ্ছে বাংলার মাটিতে সভিয়াতিতা প্রচারের সবচেয়ে বড় মাধ্যম আমাদেরকে জরুরি ভিত্তিতে সরকারের নিকটে দাবি জানাতে হবে যে পৃষ্ঠী আমার তুলে দেওয়া হোক দেখার অধিকার পাবে না সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের এই সম্মেলনে পরিশেষে এসে আমি আমার জন্য দোয়া চাইব যে আল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি একটা বই গ্রন্থ। আপনারা শুনেছেন হয়তো সেটা প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে দ্বিতীয় খণ্ড মাসিকাল ইতেসামে নিয়মিত চলবে আমি আপনাদের দোয়ার মুখাপেক্ষি আপনারা অন্তর থেকে দোয়া করবেন যেন আল্লাহ সুবাহান আমাকে তার রাসুলের হাদিসের খাদে হিসেবে কবর করে আল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না এই বলে আজকের সংযুক্ত আলোচনা এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ আলমিনামালাইকুম